Ha, ha, ha! जिलम जम समय निश्चय चले आस रविवार रसटा नेश रोमांच कर একটা বছর একটা নতুন বছর এসে গেল আবারও কি আশ্চর্য এই যে দেখি দু নতুন বছরের রহস্যময় নয় কিন্তু আমার বন্ধুদের জন্য আজ থেকে সববার প্রতিটি দিনই হোক ইচ্ছা পূরণের দিন প্রতিটি দিনই হোক রোমাঞ্চকর কি বলেছিলাম বন্ধু তোমরা চেয়েছো বলেই আজ বছরের প্রথম দিনেই নিয়ে এসেছি 91.9 पर ही चले आसबीर्धुदा मैं शीर्षु मुखोपाधायलेंथ বছরের প্রথম দিন তুমি বরং তোমার ফ্রেন্ডস এফ এর বন্ধুদের আলাপ করিয়ে দাও পটকানের সঙ্গে হ্যাঁ আজ শুরুতেই তোমাদের জন্য আসছে মানে এসে গেছে পটকান পটকান পালোয়ান পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ব সে চেহারা না দেখলে বিশ্বাস হয় না ষাট ইঞ্চি বুক আশি ইঞ্চি পেট গরিলার মতো হাত পা শরীরটার কোথাও কোনো ভেজাল নেই ভুঁড়িখানা ঢালের মতন শক্ত পটকান পালুয়ান শুধু ভুড়ি দিয়েই বিস্তর কুস্তিগিরকে চেপে দমশম করে দিয়েছে তিনকুলে পটকান পালোয়ান এর কেউ ছিল না খুব অল্প বয়স থেকেই ভীষণ খাই খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দিয়েছিল সেই থেকেই পটকান বিবাগী অবশ্য সে বাপ ও এখন নেই মাও গত হয়েছেন পটকান তাই একাই আনন্দে থাকে সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে কসরত করে মগুর ভাজে অসংখ্য ডন দেয় একশের ছোলা দিয়ে সকালে জল বেলা পড়লে রুটির পাহাড় মাংসের পর্বত দিয়ে শেষ করে এক পুকুর দুধ আর এক গামলা বাদাম বাটা খায় রাতে ফের ঘির পরোটার পুরো বংশ লোপ করে চোদ্দটা মুরগি দিয়ে এর ফাঁকে ফাঁকে এনতা ডিম সবজি মিচরি শরবত এসব চালান হয়ে যায় পটকানের অজান্তে মাঝের এসব ছোটখাটো খাবারগুলোকে পটকান অবশ্য খাওয়ার মধ্যে ধরে না পটকানের সঙ্গে সেবার লড়তে এলো পাঞ্জাবের সিং। खा दावा पटकानी भेल जमीदार गि हाथ जोड़े बेहद माफ करब चैंगड़ा पैंगड़ार संगे लड़ार डाका क्यों सबा भाई ठीक कथा কিন্তু মুশকিল হলো পটকান লড়বেই বা সঙ্গে দেশ বিদেশ থেকে যারাই লড়তে আসে সে যত বড় ওস্তাদ হোক তাদের পটকাতে তিন মিনিটের বেশি সময় নেয় না পটকান শেষে একইভাবে জমিদার মশাইয়ের দিকে চেয়ে অভিমানের সঙ্গে বলে আনারেদের সঙ্গে কি আমাকে বরাবর লড়তে হবে হুজুর জমিদার মশাই মহা সমস্যায় পড়ে বললেন তা বাবু पालवान एलो लड़ते बचन पांडे और हरिदसा पटकान तर दंगल के, के आछड़े फेले दिए कतर चोखे जमीदार बाबू दिखे तक देशे की आर पावा ना, आर कुनो नहीं हुजोर। मी ये गिये बुके सब तो तो गल्प कथा नीजे चोके देखे ही देखि तुम्हारे पाई नीन पालवान पटकान संगे भीषण भीषण तरफ चेहरा गोल्ला गोल्ला चाय दाँत किड़मिड़ कर लड़ते नामल बेलुन चुप से पालोन तीनटे दूह लोपालोपी खेलते लगल लो पटकान জমিদার মশাইকে বললে তিনবার ছৌ দিয়ে জমিদার মশাইয়ার দিকে তাকাতে এই জমিদার মশাই রীতিমতো ভয় পাওয়া মুখ করে মিনমিন করলেন তাই তো বাবু এতো বড় মুশকিলে ফেললে তুমি আমাকে एक बड़ शाँस फेले पटकान बोल चल के हिमालयिदार बाबू आप तो गति देखी सबाई भारी चिंतित पड़ले कथा जमीदार मशा एक हाटर व्यम बाय व्याधि रक्तचप रोग रे भलो घुम है ना पेटा भुट भाट भुट भाट कर सब समय तरह पटकान ये कथा शुने जल छाड़ें শেরপুরের গর্ব পটকানা ঠিক, কিন্তু তা বলে একটু লড়াই তো হবে কিছুক্ষণ কোস্তাকস্তি করে তবে তো চিত রে বাপু এ সব লাইন দিয়ে হেরত দল মাটি নেওয়ার জন্যই আসে এইসব হেরত দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে আর যেতে বলে পটকানের নাম তারা দিয়েছে জিতেন সবাই বলা বলি করে রে জিতেনের সঙ্গে আবার কোন হালু লড়তে আসছে রে হ্যাঁ তা এলো এবার সারা দেশে লোক পাঠিয়ে তন্নতন্ন করে খুঁজে মানুষের চেহারার দশজন দানবকে ধরে আন তিন দিন ধরে তারা শেরপুরের প্রায় সব খাবার খেয়ে ফেললো চারিদিকে দুর্ভিক্ষের অবস্থা দশ পালোয়ান বাঘের মতো আওয়াজ ছাড়ে মানুষের ভাষায় কোনো কথাই তারা বলে না দিন তারা নিজেদের সামলাবার জন্য নিজেরাই নিজেদের সেকল দিয়ে বেঁধে রাখে ভীষণ রাগী কে জানে কখনকার ঘাড় মোটকে দিয়ে জেল হয় তবু শেষ রক্ষা আর হয় না বুঝি তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল तो पाका देबे देवाल तो भेल एक धारे तरह हाँ डाके चारधारे को एक बार लड़ाइय রথযাত্রার ভিড় ভেঙে পড়লো জমিদারের কাছার বাড়িতে সে একেবারে হুলুস্থুল্ড দশ দানব দাপিয়ে দশ দিক থেকে এসে ঝাঁপিয়ে পড়ল দঙ্গলের মাটিতে দশ জনের সঙ্গে একা লড়বে শেরপুরের পটকান চোখে দেখেও কারো বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা পটকান এসে ঢুকল দঙ্গলের মাটিতে পা রেখে ফাঁটু জড়ে বসলো পটকান গুরু প্রণামটা সেরে নিল সবার আগে দেখা গেল। একটা দানবকে ধরে দুবার মাথার উপর বোঁ করে ঘুরিয়ে পটা পট ভিড়ের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে ঠিক যেমন গদাই মালি বাগানের আগাছাগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দেয় বেড়ার বাইয়ে দু মিনিট তিন মিনিটও নয় दस पालोन सबारोक दिल पटकान भीषण अभिमान चोखे तकाल जमीदार मशा दिखे हुजूर कत अब हुजूर रोगा भोगा जमीदार मशा चोख मुको तक लाल अपमान कैक बार गला खाकारी दिले লোক হ্যাঁ রোগা দুবলা লোক এরা সব বলতে না বলতে রাগের দিক বিদিক জ্ঞান হারিয়ে जमीदार मशाई तरत व्याधिर कथा भूले हाटर व्यम कल रक्तचाप के परोना पेटर भूट भाटकीा दंगलते जमीदार मशाई पटकान घाटा धरे एक झटकाय तुले फिललें मेपर से घोराते लगलें मैं ना देखले विश्वास है ना पटकान तक प्राण भये कोने कार कथा को अच्छा से माथार ऊपर पटकान के घूरिए घूर घूरिए घूरिए घूरिए घूर जमीदार मशाई দঙ্গলের মাটিতে পটকানকে মারলেন এক বেদম আচার তারপর হাত ঝাড়তে ঝাড়তে বললেন তুমি শুনছো যেমন কথা তেমনি কাজ একদম অ্যাপয়েন্টেড টাইমে এসে হাজির কিলিটিরায় অদ্ভুত ব্যাপার ঘটে যদি বুদ্ধি থাকে मजा करते नीहार रंजन गुप्त अवलम्बने रिस्टर रुन আমি তো বলেই চলেছি আর আপনি ঘাড় গুঁজে টেবিলের উপর গাছপালা নিয়ে এমন বুদ হয়ে আছেন টবে চারা গাছ প্যাকেটে প্যাকেটে সব বীজ হ্যাঁ ইদানি একটু গাছপালার নেশাটা আমার বেড়েছে জানেন বাড়ি থেকে বেরোনো প্রায় একরকম বন্ধ করে দিয়েছি দেশের বাইরে থেকে যখন ফোটে না মানে আমি বলছিলাম কি এইটা দেখুন এইটা দেখুন এই যে চারা গাছটা আনিয়েছি সুদূর বর্মার জঙ্গল থেকে আমি চাপা এতে এক ধরনের বিচিত্র চাঁপা ফুল ফোটে জানেন কিছুটা হলুদ बर्माद रंग वैचित्र से संगे बांग्लेश गुजरात रही हाँ हाँ রাজা লোকটা পাগল পাগল আপনি বরং সুব্রত হা হা হা ওয়ান্ডারফুল এই যে চারাটা দেখছেন নাশ্মীর থেকেটা আনিয়েছি গোলাপের যে সাইজের দেশে আর কোথাও কাশ্মীরের সৌন্দর্য কে বাঁচাতে হলে তাকে তো সেই আবহাওয়া রাখতে হবে দেখুন মিস্টার রায় মিস্টার রায় বলুন বলুন আমি তো শুনছি না না আমার কথাটা আমি আপনার কোন কথাটা ও হ্যাঁ রাজা বাহাদুর হ্যাঁ আপনার নামটা জন্য কি আপনাকে আমি কি বলে ডাকবো মুখুজ্জামশাই নাকি দেওয়ান সাহেব যা আপনার খুশি হুম হুম। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না দেওয়ান সাহেবই ভালো एक कथा कि साहेब राज के पागल डूबे गल गो पागल नो की मशाई पागल नो की क्या क्या क्या क्या पागल क्या एक मात्र ऐसे सम्पत्तर अधिकारित देखने देखिए তোমাকে খুঁজে বার করতে হবে আপনি যান বাড়ি যান দেয়ান সাহেব কুমার বাহাদুর কে বলুন চুপচাপ নাকে শস্যের তেল দিয়ে ঘুমোতে বলেন কি যখন সম্পত্তির রাজা বাহাদুর সেটা রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে আরো একটা উইল আরো একটা উইল তাতে লেখা আছে আসল উইলটা তিনি লুকিয়ে রাখলেন যদি তার ছেলে সেটা খুঁজে বের করে দাখিল করতে পারে ট্রাস্টির কাছে তবেই সে হবে ওর সমস্ত সম্পত্তির ন্যায্য উত্তর আধিকারী নইলে নয় এখন বলুন এলোককে পাগল বলবেন না তো কি মানে কুমার বাহাদুরের একান্ত ইচ্ছে আপনি সেই উইলটা খুঁজে বার করে দেবেন আপনার ন্যায্য পারিশ্রমিক না না না না না না না না না না কাজ হাতে না নিয়ে আমি পারিশ্রমিকের ব্যাপারে কোনো আলোচনা করি না মানে এর মধ্যে আরো একটা কঠিন ব্যাপার আছে আরো কঠিন ব্যাপার হ্যাঁ মানে মানে ওই রাজা বাহাদুর একমাত্র তার ছেলে কুমার বাহাদুর কে ছাড়া অন্য কাউকে উইল খুঁজতে দেবেন না আচ্ছা হ্যাঁ বাড়িতে চার চারজন গোয়েন্দা পর্যন্ত করেছেন কুমার বাহাদুরের প্রতিযোগ বা কেন আর একই রাজা বাহাদুর লোকটা ভীষণ বদমেজাজি রক প্রকৃতির তার উপর আবার এখন সকলকে সন্দেহ করতে শুরু করেছেন কেউ কাছে গেলেই এবারে হইচামেঁচি শুরু করে দেন रक्तुले विपरीत बोलते राजा बहादुर स्त्री कब मारा गया আপনি কেমন করে জানলেন মিস্টার রায় আমি তো সে কথা এখনো আপনাকে বলিনি স্ত্রী বেঁচে থাকলে কি ছেলের এমন দুর্দশা হতো যাকে ও হো আমাকে দুঃস্রাপ্য গোলাপের পাওয়া গেছে আমি নিতে পারবো কি না মন্দ মজা নয় মজা বলছি বটে আছে রাজা বাহাদুর তার একমাত্র শান্তশিষ্ট ছেলেটিকে নিয়ে এমন মর্মান্তিক খেলা শুরু করলেন কেন বাবুজি গাছে চারাগুলো বীজের প্যাকেট জলের বোতল টেবিলের সব যেমন আছে তেমনি থাকবে কোনটা কিন্তু দাঁড়াবি না সকালে বাগান ঠিক আছে। উইল বের করো তারপরে সম্পত্তি চমৎকার রাজা বাহাদুরের এই খেয়াল হলো কেন কেন এই হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ স্টেট আমি আপনাদের রাজা বাহাদুরের সঙ্গে একবার কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অত্যন্ত আর্জেন্ট সংক্রান্ত ব্যাপারে রাজা বাহাদুরের সঙ্গে কথা বলছি আপনি আগে আমার পরিচয় দেবার আগে আমি একটা জরুরি কথা আপনাকে বলতে চাই मन हल कथा जरूरी दरकार বাবা কণ্ঠ থেকে যেন আগ্নেয়গির লাভাস্রোত গল গল করে উৎক্ষিপ্ত হচ্ছে and if it's is, I was the only But listen, I know I should say something to you like if men I'll give a down, on the spot. I wouldn't believe him to kill him forever. I won't now think he'd go for the poison, and he will get him, a storm freak, idiot, that's the reason why the আই সে কেন আউট আ মাই সাইড নিকালো আ ভেন নিকালো ইয়া সে নিকালো ওরে বাপ রে লায়াগত লোকটা পাগল না হলেও মাথায় যে কিছুটা ছিট আছে সে বিষয়ে কোনো সন্দেহর অবকাশ মাত্র নেই ঐ রে আবার তুমি মতি মান্রাসো হ্যাঁ চার মতি গোয়েন্দাগিরি করবার জন্য আমাদের প্রত্যেককে 200 টাকা করে মাস মইদে দিয়ে পুষছি what for i say what for jante pari ki jonne tipi ka chudachu ar ni traja chu mai to fine kolam 50 rupees kore fine toma dete hobe amra to kichui janina অন্ধকারে তীর ছোঁড়েছিলাম সেটা যে এভাবে লক্ষ্যভেদ করবে সত্যি তীরটা ছোড়ার আগে কল্পনাও করতে পারিনি দেখা যাক আমি তারপর রাজা বাহাদুর গোয়েন্দা নিযুক্ত করবার ব্যাপারটা সব জানতে পেরে গেছেন এই তো হ্যাঁ আপনি কেমন করে জানলেন কেমন করে আবার আমি তো নিজেই তাকে ফোন করেছি ফোন করে জানিয়েছি আপনি হ্যাঁ শুনুন দেওয়ান সাহেব একটা কাজ আপনাকে করতে হবে খুব জরুরি বলুন আপনি বা কুমার বাহাদুর ফটো তুলতে জানেন কুমার বাহাদুরের তো ক্যামেরা আছে ফটো তোলার শখও আছে ওয়ান্ডারফুল তাকে বলবেন পাঁচ খালা ফটো আমার চাই চপলা ধীরেন বিনয় আহ মানে ওই চার গোয়েন্দা আর একটা ফটো না করে যা বলছি বলেন কি বসাই ওই রাজা বাহাদুরের রাইফেলের গুলির সামনে পাগল যাই করি পৈতৃক প্রাণটা তো বেঘরে খোয়াতে না আমি বুঝে গেছি রাজা ম্যান। তাহলে আরে মশাই আপনি হলে রাজা বাহাদুর বেশ লম্বাটে রোগা রোগা তবে সুশ্রী দাড়ি ঘোপ একেবারে নিখুঁত কামানো চোখে মুখে একটা রুক্ষ কর্কশ ভাব আছে প্রচন্ড অহমিকা যেমন থাকে আর কি কর্টা রেখা জল জল করছে চপ রাখান্ত উম চেহারা বোকা মুখের ভাব চোখের দৃষ্টি কেমন ডাবে পাকানো দাডি নিখুঁত করে কামাল বাড়ো ছোট ছোট চোখ গোপ ও নেই এনি হচ্ছেন ধীরেন বাবু হ্যাঁ মুখের রেখা একটা পালোয়ানি ভাব আছে ভাষা ভাষা চোখে দৃষ্টি আবার ফ্রেঞ্চ দাড়ি গোপটা যেন বড্ড শুরু। শিকারী বেড়ের মতো যাই হোক তীক্ষ্ণ মুখের রেখা একটা স্পষ্ট দৃঢ়তার পরিচয় থাকলেও বোকা বোকা ভাব মুখের ব্যাপারটা কি কাদের ছবি সামনে করছি মানে মানে মানে সবচাইতে বড় গর্ধব এদের মধ্যে কঞ্জন হয়েছে কি সুব্রত একটা কুয়োর মধ্যে একটা হিরে পড়ে গেছে ভাবছি এদের মধ্যে কাকে দিয়ে সেই কুয়ো থেকে হিরেটা উদ্ধার করা যেতে পারে কൂർ মধ্যে হিরে পড়ে গেছে আরে হিরে না শুধু হিরে কি বলবো হিরে চেয়েও মূল্যবান নাও ইউ ফুল দেখি দেখি দেখি চপলা না ধীরেন বিনয় सुशील হ্যালো আমি একটু দেওয়ান সাহেবের সঙ্গে কথা বলতে চাই হ্যালো দেওয়ান সাহেব আর একটা ব্যাপারে একটা আপনাকে হেল্প করতে হবে খুব জরুরি হেল্প মেজরমেন্ট আর রাফ ফিজিক্যাল ডিসক্রিপশন চাই কালকের মধ্যে তার মেজারমেন্ট সুশীল আর দেখুন এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি বোকা কে বলুন তো আপনার কি মনে হয় সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপাতত আপনি কিব্রত হ্যাভ ইউজ টু ফেসেড রাইফল ফুল বলতো কেন তোর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না হঠাৎ গেল কোথায় কিছুই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম এই বলবোটা দেখ এই ফটোটা খুব ভালোভাবে কালকের মধ্যে লোকটার এন্টায়ার মেজরমেন্ট জানতে পারবি বাহাদুর আমি উইল প্রসঙ্গে কথা বলব গুড মর্নিং ইউর এক্সল্টেড হাইনেস। যার মস্তকের উপরিভাগে একটি সুবিস্তীর্ণ টাক সর্বময় তৈলাক্ত বহিরঙ্গে আলোর ঠিকড়ে পড়ছে এবং মধ্য ভাগে পরিপূর্ণ বিশ্বাসঘাতকতা গজগজ করছে আপনি বুঝতে পারছেন বোধহয় সেই গোপনে আপনার ছেলের হয়ে গোয়েন্দাগিরি করছে এই যে ইউ বিনয় চন্দর নাও টেলমে Why should I not shoot you here? We are uh, on our way, huh? Treacherous, vicious. Yes, sir. What, I know everything. Say it. We are the people of our lives. We are the people of our lives. Kumar Bahadur. thousand times, Your Highness, sir. রাজা বাহাদুর ক্যাব আছে রামদেব হাতে তোমার ওটা কি পার্সেল আছে আজ সকালে ডাকে এসেছে খোলো দেখি কি আছে মানুষের কাটা হাত আছে কুচকুচে কালো রং একদম পুরা হালকাত সঙ্গে সঙ্গে এক টুকরো কাগজ সাঁটা আছে দেখে রসিকতা হচ্ছে আমার সঙ্গে আরে সাহস তাকে সামনে আয় তোর কালো হাত কি করে ভেঙে গুঁড়িয়ে দিতে হয় একবার দেখাই আমি তৈরি কিনা তাই মোমের তো তোমার কি তোমার বাবার কি তোমার ঠাকুরদার কে তোমার চোদ্দ পুরুষের কে বললো ভাল্লোক ছিচকে কালি পটকা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 তিনি তো একেবারে নির্বিকার কোন ব্যাপারে ধন্যবাদ কি মানে কি হ্যালো হ্যালো মর্নিং Good morning, Your Exalted Highness. Shut up! I'm going to tell you what happened. That's why shut down my mouth. What did you Your Highness? Chiching phaak? Ah, what did you say? What did you say? What did you say? What did you say? What did you say? What did you say? What did you say? What did you say? What Hello? Hello? Hello? Oh, damn it. আমি ভেবে দেখলাম নিজের ছেলেকে দেখুন বুড়ো ছেলে অন্তঃ প্রাণ বুঝতে তো পারছেন ওই একটি মাত্র ছেলে বলে এইরকম ভট পাগলাম আসল কথা ও হো আরে আপনাকে তো আসল কথাই বলা হলো না আপনার কুমার বলবেন কলকাতা বা অন্য কোথাও যেতে কদিনের জন্য বোঝা গেল বুঝলাম রাজা বাহাদুর অবস্থা সংকটজনক দেখতে চান তো সত্য চলে আসুন সুপারিন দুরের ঘরে তার বাবার একটা অয়েল পেন্টিং আছে না সেখানে খোঁজ করে দেখুন তো উল্টা আর আমাকে ফোন করে জানান এক্ষুনি দেখছি দেখছি দেখছি প্ল্যানটা তো খাটলো না রাজা বাপা দিয়ে হ্যালো এত বড় তঞ্চকতা আমার সঙ্গে কাউকে ছাড়বো না আমি কাউকে না এক এক করে সব কটার কালো হাত আমি ভেঙে দেবো গুঁড়িয়ে দেবো চেন না আমাকে আমার মনে হয় দেওয়ালের মধ্যেই কোথাও কোনো গুপ্ত কোটরে উইল্টার রাজা বাহাদুর লুকিয়ে তিনি একজন রাজা বাহাদুর दिन आठ दस बार स्नान कर संगे बच्चे तोला जले आ, माली टाइम टू टाइम हल्का गरम जल दिए प्रत्येक फोनि तीन कल तुम कल सब क्या शेष শোন পরশু আমাদের আসুন আসুন আসুন আসুন দেওয়ান সাহেব আসতে আজ্ঞা হোক এই নিন আপনার উইল উই মানে আপনি উইল হ্যাঁ আপাতত এটা আমার কাছেই রইল কুমার বাহাদুর কে আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন আমি তারই হাতে এটা তুলে দেবো কিন্তু কেমন করে উদ্ধার করলেন এটা ফোনের মারফত ফোনের की, की, की, की, राया। <laughs> फोने चले पृथ्वी कर प्रथम सुनल राजदुर लोकता अत्यंत रगचा खेल प्रकृतर तक बुजल्ब अनुसंधान बेपारे ओटाई हमारे प्रधान অনুমান আমার একটুও ভুল হয়নি প্রথম দিন ফোন করে রাজাবাহাদুরকে কথা বলে একটু খোঁচা রাগিয়েই রাগিয়ে দিয়েছিলাম তারপর যখন শুনলাম উনি চার চারজন গোয়েন্দা নিযুক্ত করেছেন বাহারা দেওয়ার জন্য আরেকটা অনুমান করলাম মানে ওই শ্রেণীর গোয়েন্দারা যেমন এরাও নিশ্চয়ই তাই যাকে বলে বুদ্ধি একটু খাটো অনুসন্ধানে আমার এই অনুমানও যে সত্য তা আবারও প্রমাণিত হয়ে গেল তারপর শুরু হলো আমার কাজ তাদের ফটোগুলো আনিয়ে রাজাবাহুর কে কথায় কথায় ছটিয়ে দিয়ে এবং কালো হাতের হাস্যাসপদ ফন্দি তুলে আরো করে তুললাম এর মধ্যে একদিন আবার ফোনে কথা বলতে গিয়ে তো আরো চটিয়ে দিলাম কারণ আমার ধারণা ছিল এমন কোন জায়গায় তিনি রেখেছেন যেটা তার দৃষ্টির মধ্যে দৃষ্টিটা সবার আগে গিয়ে পড়ে তার মানে এমন একটা জায়গায় রাখা আছে যেখানে সহজে কারো সন্দেহ পড়বে না খোঁজ নিয়ে জানলাম ঘরে একটা স্ট্যাচু আছে খুব ভারী দেওয়ালে গোটা অয়েল পেন্টিং আছে পেছনে লুকোনো হয়েছে পরে বুঝলাম যে স্ট্যাচুটা অত্যন্ত ভারী বলে এবং সেখান থেকে সদা সর্বদা উইলটা দেখাশোনা করা সম্ভব হবে না বলেই সরানো হয়েছিল অন্য জায়গায় অন্যত্র সেইভাবে প্ল্যান করে রাজা বাহাদুরের অবর্তমানে বের করে নেবার জন্য এবারে আমি আমার আসব আমার ওই যখন বৃথা হলো তখন ভাবলাম যে আর কোথায় উইলটা থাকা সম্ভব যদিও একটা ব্যাপারে আমি স্থির দৃষ্টি ছিলাম যেখানে থাকুক না কেন সদা জাগ্রত দৃষ্টির সামনেই কোথাও আছে সেইভাবেই ক্যালকুলেশন করে সঙ্গে সঙ্গে সেই দিকে আমার দৃষ্টি গেল রাজাবাহাদুর যখন নিজের দৃষ্টির সামনেই উইলটা রাখতে চান তখন একমাত্র তার স্বয়ন কক্ষ ছাড়া আর কোথায় সেটা রাখা সম্ভব একমাত্র সম্ভাবনা ওই স্নানের করে সে ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই রাজবাড়ি স্নান ঘর বলে কথা নিশ্চয় তার কোন বিশেষত্ব আছে এবং উইলটা ঘরের মধ্যেই কোথাও না রেখে বিশেষ করে লোকের মনে যখন একবার সন্দেহ জেগেছে অন্য কোথাও দৃষ্টির সামনে রাখতে হলে ঘর ছাড়া সময় চাবি বন্ধ থাকে অন্য দৃষ্টির সন্দেহ থেকে বাঁচিয়ে সেই ড্রয়ারে উইলটা রাখাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদিও এটাও আমি অনুমান করেছিলাম মাত্র যাই হোক দেখা গেল শেষ পর্যন্ত দেব কে নিয়ে এই ঘরে বস আমি আসছি ব্যস্ত হবেন না বসুন বসুন বসুন বসুন এই যে আপনার কি কারণে কাজ করেছিলাম। আমি করেছিলাম দেওয়ান ওর মেয়েকে আমার ছেলের সঙ্গে গোপনে বিয়ে দিয়েছে আমার বোকা ছেলের মাথায় আমি গোড়া থেকে এই ব্যাপারটা তো মানে আমার মাথাতেই আসেনি আমি এতক্ষণে সব বুঝে পাচ্ছি আপনি কেন দেওয়ান সাহেবের উপরে আপনি একটু বসুন একটু বসুন আমি দেওয়ান সাহেবকে বরং ডেকে আনি তিনি আছেন দাঁড়িয়ে একটু ঝুঁকে তোদের কথা শুনছিলেন তারপরেই হঠাৎ ছুটে ভেতরে ঢুকে ওই পেছনে জমাদার আসবা সিঁড়িবে দুধ নেমে গেলেন হ্যাঁ জমা দার আসবোবে আমি জানতাম কত বড় ভাবতে পারেন বাগের ঘরে ঘগের বাসা হ্যাঁ কোথায় পালাবে কত পালাবে কথায় বলে একলা এসেছি হবে একলাই যেতে হবে পটকন পারমানের গল্প আজ আমি একলাই শুনিয়েছি তোমাদের আর কালো হাতে আমার সঙ্গে হাত আমার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রবীন্দন সেনগুপ্ত দেবাশিস ঘোষ প্রীতি শেখর ওই ঘোড়েল নায় বামগতি মুহুজে সৌমিত্র বসু আর নবীপুরের রাজা বাহাদুর মনু মুখোপাধ্যায় নানা রকম সে তো পাওয়া বই কিন্তু বছরের প্রথম রাতে যাই বলো আমি কারো ঘুম কেড়ে দিতে রাজি নই এমনি যদি সেলিব্রেট করতে কেউ যাগো তো আমার কোনো আপত্তি নেই তাই আজ রহস্য আর রোমাঞ্চ দুটোই একটু হালকা চালে 56569 देवदत्ता मित्र प्रियदर्शिनी सन्जीब सोमनाथ सुकान बाबा अनुपमा शुभेंदुतापस देवनाथ प्रिया दुआरि बताान शांतनु পিনাকি পাল তানিয়া তনুশ্রী নীলেশ সুপর্ণা দাস রানা দীপু অধিকারী সৌরভ অরুণোদয় হালদার উত্তম প্রীতম দাস এর মধ্যে দেবনাথ বেশ সুন্দর লিখেছে যে গাটা এখনো চমচম করছে